তিনি বলবেন আমার বান্দাকে আগুনে দাও তাকে টেনে হিঁচড়ে আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর সে আর্তনাদ করে থাকবে আপনার ক্ষমার উৎকর্ষে আমাকে জান্নাতে প্রবেশ করান আপনার ক্ষমার উৎকর্ষে আমাকে জান্নাতে প্রবেশ করান তারপর সে জাননাতে প্রবেশ করবে জিব্রাহিল এই বলে চলে গেলেন হে মুহাম্মদ সব কিছু আল্লাহর ক্ষমার কারণেই ঘটে পূর্বে যা কৃত সংঘ হয়েছে তার সব কিছু যে বুঝে তারা প্রত্যেকে নিজেরাই উপলব্ধি করবে যে তার কৃতকর্ম তা যতই মহান হোক না কেন